তোমাদের যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন মসজিদে না বসে হাত্তাই্লিরা কাতাইম যতক্ষণ না দুইরা তার সালাত আদায় করেছে সম্মান এই মসজিদে এসে সরাসরি বসা যাবে না সরাসরি বসা ঠিক নয় মসজিদের সম্মানে মসজিদে প্রবেশ করার পর দুইটা তার সালাত আদাই করতে হবে তারপরে মসজিদে হবে